বলো আমি স্মরণ লইতেছি উষার সষ্টার তিনি যা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন গভীর হয় এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহার গ্রন্থিতে ফুৎকার দেয় এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে